আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এ শ্যালক অর্থাৎ উমুল মুমিনিন জুয়াইরিয়া বেনু হারিসের ভাই আমর ইবনুল হারিস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আল্লাম তার মৃত্যুকালে তার সাদা খচ্চরটি তার হাতিয়ার এবং সে জমি যা তিনি সৎকা করেছিলেন ছাড়া কোনো স্বর্ণ বা রৌপ্য মুদ্রা কোনো দাসদাসী কিংবা কোনো জিনিস রেখে যাননি